আসন্ন ট্রাস্ট সুন্নাত ও ভাষিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া الله عليه আমরা আমাদের আজকের প্রোগ্রামের পরবর্তী অধিবেশন বা দ্বিতীয় অধিবেশন শুরু করতে পারলাম এজন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা সকালের আলোচনায় একটা কালবি আমলের বিষয়ে আলোচনা করলাম যে আমলটা মূলত মন দিয়ে করতে হয় কালভ দিয়ে করতে হয় সেটা হলো জামা মাহাব্বা ঐক্য ভালোবাসা আর এর বিপরীতে একটা আমলের কথা জানলাম যেটা কঠিন গোনা এবং আমাদের দিনের জন্য মুন্ডনকারী দিন ধ্বংসকারী সেটা হল বাগদা আদাওয়াত শত্রুতা বিদ্বেষ ভাব আজকের আলোচনায়ও अर्थात बिकाल आलोचन विषय घूरिए फिर जाए कारण शराबिला देहर दैहिक अल आलोचना करब्बर आल्ला दवा करी যে কথাগুলো আমাদের জন্য প্রয়োজনীয় উপকারী সেই কথাগুলো আলোচনা করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন এখানে প্রথম যে বিষয় সেটা হল সোনের আলোকে তা আমরা এখানে যারা আছি প্রায় সবাই সুন্নাতের গুরুত্বটা বুঝি কম বেশি তবে আমি বুঝলে হবে না সোনাদের গুরুত্বটা প্রতিটি মুমেন্টকে বোঝানো আমাদের দায়ী অনেক সময় আমাকে কেউ প্রশ্ন করেন অমুক লোকটাকে সই হাদিসের কথা বললাম সে বলে মান তাহলে কি ইমান থাকবে আমি সবসময় বলি এই ধরনের প্রশ্নে যে কথাটা জঘন্য অন্যায় আরো যদি ইমান নষ্ট হয়ও তাহলে তার সেভেন্টি পার্সেন্ট দায় তুমি নিজে তুমি এমনভাবে হাদিসটাকে তার কাছে উপস্থাপন করছো। তার আত্মার তাহ সেও হাদিসটা মানত আর তুমিও সাপটা পেতে আমরা আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহে তিনি বিভিন্ন দর্শে বলতেন एता एता सुन्नत भल मंद हक ये बिल्कुल तुम्हारे शेष क्या नत मानुष तुम्हारे कथा सत्य के ग्रहण करलो मिथ्या के बर्जन करलो सुन्नत के ग्रहण कर लो बेद के बर्जन करलो कत जन मानुष के तुम तुम कथा द्वारा अंत हक पोचाते गुरुत्पूर्ण विषय আর এক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ আমাদের উপস্থাপনা আমাদের কথা বলা আমাদের ভিতরে এক ধরনের অহমিকা এসে যায় আমি তো অনেক আমি এটা এতে মানুষ সত্য গ্রহণে অনেকটা তার জন্য অসম্ভব হয়ে যায় কারণ আমি তার পিঠটা দেওয়ালে দিয়ে দিছি এখন যদি সত্য গ্রহণ করে মানে আমার অবনত হয়ে গেল আমাকে গুরু মানলো তাকে যদি আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতাম তাহলে আমাকে গুরু মানা ছাড়াই সে এটা গ্রহণ করতে পারত সোননাথের গুরুত্ব আমরা অনেকে বুঝি সমাজের মানুষ বুঝতে চান না এটা বুঝানো আমাদের দায়িত্ব আমরা যে আলোচনাটা করব সোননাথের আলোকে কেন সোননাথের আলোকে কারণ আমরা দুটো পরিপূর্ণ বাক্যর মাধ্যমে একটা কালেমা দিয়ে আমরা ইমান এনেছি একটা হলো লাহ ইহ দ্বিতীয়টা হলো মোহাম্মদ রসুল্লাহ লাহ ইহ মানে আমরা আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না এবাদত মানে চূড়ান্ত ভক্তি সেটা আমরা আল্লাহ ছাড়া কারোর জন্য করব না তার মানে আরো সহজ ভাবে আমরা বলতে পারি যে আমরা যত কাজ করি সবের জন্য এটা হলো এবাদত আর এই সবটা একমাত্র আল্লাহ ছাড়া কাউ করতে আশা করব না তার মানে আমরা নামাজ পড়ি রোজা রাখি শবে বরাদ করি কেউ মারা গেলে তার জন্য করি করি করি আমরা জানি এটার সবাব ফল দেবেন একমাত্র আল্লাহ এটা আমরা মোটামুটি সবাই একমত কিন্তু আর বিষয় বুঝতে হবে যে আমরা বিশ্বের মানুষ প্রায় সকলে এই ব্যাপারে এক করতো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান যত ধর্মের যত মানুষ আছে সবাই তো আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ থেকেই তারা পুরস্কারটা চায় তাহলে আমাদের ও ঝগড়া কেন দিমত ভিন্নমত কেন মূলত যে কোনো ধর্মের মানুষ যখন ধর্ম পালন করে ধর্মীয় কোন অনুষ্ঠান করে সে নামটা যাই দিই ईश्वर बोलक भगवान बोल गड बोलुक महान सृष्टिकरता से मुक्ति चाहिए तीन उद्देश्य तो सब एक मतभेद क्यों भिन्नता क्या पद्धति भिन्नता कद्धती আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি আমি বলছি এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আর এজন্যই ইমানের মানের দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসল্লাহ অর্থাৎ আমরা ঘোষণা করলাম আমরা এ বাদত আল্লা ছাড়া কাউকে করব না আমরা এবাদত নামক যত কাজ আছে সবকিছু আল্লাহকে খুশি করতে আল্লাহ তাল কাছ থেকে সবাব নেওয়ার জন্যই করব। কিন্তু কিভাবে করব কোন পদ্ধতিতে এবাদত করলে আল্লাহ তালা খুশি হবেন কবুল করবেন সবটা দিবেন এটা আমরা জানবো কিভাবে আর জন্য আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহ আল্লা কাছ থেকে ওহির মাধ্যমে শিখে যে পদ্ধতিটা আমাদের শিখিয়েছেন আমরা সেই পদ্ধতির বাইরে কিছু করব না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ হাদি বা ইবাদতের পদ্ধতি শেখানোর আর কেউ নেই মাবুদ একমাত্র আল্লাহ আল্লাহআ আর মাহবুদে শেখানোর একমাত্র আল্লাহ আর এবাদতের তরিকা পদ্ধতিটা একমাত্র এটাই হল ইমান ইমানটা এটাই দ্বিতীয় হল আমরা নিজেরাও এটা জানি আমরা সালাতের ভিতরে বসি খাওয়ার সময় বসি জিকিরের সময় বসি কিন্তু বসার ভিন্নতা আছে কেন ভিন্ন রসুল্লাম ভিন্ন ভিন্ন ভাবে বসেছেন আমরা সকল কাজ আল্লাহ করি কিন্তু যখন সালাত আদায় করি আল্লাহর নাম নিয়েই সালাত আদায় করি বিসমিল্লা রহমান এর রাহিম আমরা তত বলি না আল্লাহ আকবর বলি তাহলে নামাজের বিসমিল্লা হলো আল্লাহ আকি আবার যখন আমরা খাইতে যাই তখন বলি বিসমিল্লাহ। আবার যখন আমরা শুইতে যাই তখন বলি বিস্মিকা আল্লাহ মাদা জাম্বি আবার যখন কৌশ জবাই করতে চাই তখন সাধারণত বলি বিসমিল্লাহি আল্লাহ আক এক জায়গায় এক এক ভাবে আমি সব কাজে আল্লাহর নামে শুরু করলাম কিন্তু এক এক এক নাম নিলাম কেন কোনো যুক্তি লজিক নেই মোহাম্মদ রসুলাম যেখানে যেভাবে নাম নিতে শিখেছেন নিতে হবে এখানে যুক্তি লজিক মানেই হলো পরাজয় সেটা কেমন আমরা জানি আরবের মানুষেরা আবু জাহাল কি ছিল কাফের ছিল কিন্তু আবু জহেল কি নিজেকে কাফের বলতো না আবু ভক্ত বিশ্বাস করত করতো করত আমরা অনেকেই সমাজের মানুষ বুঝেন না যে আবু জেহেল আল্লাহর এবাদত করত আমরা অনেক সময় মাঝে মাঝে বলি মশকরা করে আবু জেহেল কে শুধু আবু জেহেল বলা ঠিক না তিনি আলহাজ কাজেই আবু জাহাল এবং আরবের কাফেররা আল্লাহ মানতেন আল্লাহকে এক মানতেন একমাত্র খালেক মালেক রাব্বুল আল সর্বশক্তিমান মানতেন লাশরিক মানতেন আল্লাহর এবাদত করতেন আল্লাহকে ডাকতেন আল্লাহ আইন বিধান আল্লাহ সারা কেউ দ্বিতীয়বার এটা কল্পনাই করতো না তারা তারা যা করত আল্লাহর নামে করতো তাহলে তাদের সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল তারা দীর্ঘ প্রায় তিন হাজার বছর বা তার কাছাকাছির সময় ইব্রাহিম আলী ইসালামের করত এই করতে করতে করতে তাদের ভিতরে ক্লান্তি এসে গেল মানুষ তো নতুনত্ব চায় গতানুগতিকতায় মন বসে না তখন তারা যুক্তি দিয়ে দলিল দিয়ে কিছু কিছু নতুন আমল বানাতে লাগলো যেমন আরবেরা প্রায় তিন হাজার বছর হজ করলো ইব্রাহিম আলাহ ইসালামের তরিকায় আরাফাতের মাঠে যে কাটা করল। এরপরে তাদের ভিতরে বড় বড় পন্ডিতেরা যুক্তি দিলেন আরাফাতের মাঠে যে হজ করা আমাদের ঠিক না কেন দলিলগুলো বোঝেন দলিলগুলো আপনাদের বললে আপনারাও একমত হয়ে যাবেন কারণ আল্লাহ তালার মহা পবিত্র কি মক্কা মক্কার এই পবিত্র ভূমিকে বলা হয় হারাম মানে মহা স্থান হারাম কাগর হলো হারামের মাঝখানে চারিপাশে 10 কিলো সাত কিলো 8 কিলো বারো কিলো একটা বাউন্ডারি আছে এটাকে কি বলা হয় হারাম এটা হলো মহাপবিত্র বিশ্বের পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হারামের বাইরে জাগাকে বলা হয় হালাল এটাই বাংলাদেশের মত জমি কোন বৈশিষ্ট্য নেই আরাফাত হালাল জাগা অর্ডিনারি জায়গা আর মক্কা হলো যে আমরা সারা জীবন মক্কাই থাকি হারামের বাসিন্দা আর আল্লাহর সবচেয়ে প্রিয় দিন হল হজের দিন সেই দিনে আমরা হারাম ছেড়ে যদি হালালে যাই তাহলে আল্লাহর হারামের বে করা হয় এটা হতে পারে না এখন প্রশ্ন হলো ইব্রাহিম আল ইসালাম তো আরাফাতেই হস করেছেন কিন্তু তিনি তো মক্কার মানুষ ছিলেন না তিনি ছিলেন সিরিয়ার মানুষ শামের মানুষ তিনি তো বাইরে করবেনি হালালের মানুষ হালালে করে গেছেন কিন্তু হারামের মানুষ হালালে যেতে পারে না তিন নম্বর ইব্রাহিম আলাই হজের বিধান দিয়েছেন সব মানুষের জন্য তিনি যদি হারামে দিতেন তাহলে হারামে লক্ষ লক্ষ মানুষ হারামের ভিতরে আসলে আরাম নষ্ট হয়ে যেত থাকতো না। এখন আমরা মক্কার বাসিন্দা মক্কার হারামের অধিবাসী সারা বছর হারামে থাকি আর মহাপবিত্র দিনে মহাপবিত্র হারাম ছেড়ে অর্ডিনারি জমিতে যদি আমরা যাই তাহলে এটা আল্লাহ আল্লাহর হারাম কে অপমান করা হবে আমরা বাসিন্দাদের জন্য বাকিরা সবাই বাইরে আরাফাতে হজ করব এতে ইব্রাহিম নবীর জাগার কাছেও যাওয়া হবে আল্লাহর হারামের পবিত্রতাও রক্ষা করা হবে যুক্তিটা কেমন লাগলো স্ট্রং ঠিক না ঠিক হদের ব্যাপারে তাদের আরেকটা যুক্তি হল হদে তারা তফ করত তারা নতুন আবিষ্কার করলো তফের সাথে হাতে তালি দেওয়া শীষ বাদানো এক্ষেত্রে যুক্তি স্পষ্ট আল্লাহর এবাদত করছি একটু ফুর্তিতে করব ইব্রাহিম নবী করেননি নিষেধ তো করেননি আর আমরা আরবের মানুষের এখন পুরো হালাল থাকতে পারে না দুনিয়ায় বাঁচতে গেলে অত হয় না হারাম হয়ে যায় ফাঁকি দি চুরি ডাকাতি করি মানুষের কেড়ে করে নি হারাম উপার্জনের কাপড় গায়ে আমরা সেভাবে যাব আল্লাহ কিভাবে পাঠিয়েছেন ন্যাংট করে পাঠিয়েছেন যেতে হবে এইভাবে এটা তো আমি বোঝার জন্য দুটো দিন উদাহরণ দিলাম সুরা নাম পড়লে দেখবেন তারা অনেক অনেক মশলা এরকম বানাইছিল এই যে তারা বানাল সবই আল্লাহর নামে আল্লাহকে খুশি করতেই তারা আল্লাহ সারা কাউকে আইন দিতে মানত না তারা বলতো আল্লাহর হুকুম থেকে আমরা বানাচ্ছি এই বানানোটাকে আমাদের ইসলামের পরিভাষায় কি বলে এটা দিয়েই তাদের যাত্রা শুরু বিদাত এমন একটা দরজা সেই দরজাটা খুললে সামনে একটা বিশাল গর্ত থাকে সেই গর্তটার নাম হলো বিধাতের দরজা খুললে যেতেই হবে মানে যেমন একটা ছাগল বা গরু আপনি বেধে দিয়েছেন গলায় একটা রশি আছে ও ঘুরে গেড়ে খাবে কিন্তু পলাবে না হারাবে না ঠিক না কিন্তু রশিটা যদি খুলে যায় কোথায় যাবে দেখা যাবে আর ফিরেই আসেনি উম্মদের রসি হলো এত্তে বাবো যেটা করেননি করব না কখনো হবে নাকি নবীজি যেটা করেননি করবো না যেটা করেছেন করবো এইটুকু যতক্ষণ আপনার বৃত্ত থাকবে ততক্ষণ আপনার পাপ ইসলামর কোন কিন্তু যখন আপনি বুদ্ধি বিবেক যুক্তি দিয়ে নতুন কোনো কিছু খুলবেন তখন এই খোলার দরজা আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। যাদের আমরা কাপের বললাম সেটা কি তারা কাবাঘরকে খুবই প্রচন্ড মহব্বত করতো ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ কাবাগর সেরে তারা দূরে যেতে রাজি হতো না ভালো না খারাপ কিন্তু ব্যবসা উপলক্ষে শীতকালে ইমানে শীতকালে গরমকালে তারা যেতেন মক্কা যেতেনা থেকে টাকা পয়সা নিয়ে যেতেন সেখান থেকে মাল কিনে মক্কায় ব্যস্ত পথে বিক্রি করতেন এর মাধ্যমে আয় উপার্জন করতেন এই যে সফরে যেতেন কা ছেড়ে থাকতে তাদের কষ্ট হত এখন তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন পদ্ধতিটা কি আমরা যখন যাব তখন তখনাগরের একটা পাথরের টুকরো সাথে করে নিয়ে যাব। আমাদের সাথে থাকবে কেউ আপত্তি করলে সহজ কথা এটা বেয়াদবা কাবাগর মানিস নেই আমি তো কাবাগরের স্মৃতি নিয়ে যাচ্ছি আল্লাহর ঘরে এটা নিয়ে তারা সফর শুরু করলেন এরপরে যখন কাবাগরের মহব্বত টান পড়তো আল্লাহর ঘরের কথা মনে হতো তখন ওই পাথরটা রেখে তপ করতে শুরু করলেন কোন যুক্তিতে এটা অন্যায় কাজ না তারা তো বাইতুল্লাহর পাথরের তপ করছেন মানে বাইতুল্লা তপ করছেন ইব্রাহিম করেননি তার রাগিনী কিন্তু এত কোন খারাপ কাজ না আমি তো আল্লাহর ঘরের একটা পাথরের তপ করছি এরপরে তারা দেখলেন শরিয়াতে আল্লাহ আল্লাহ মহান মহান নবী মহানের মূর্তি আছে ইব্রাহিম ইসমাইলিমুসাল বড় বড় ওলি এদের মূর্তি আছে তারা বললো যে আল্লাহর নবী অলিদের থাকার জায়গা তো আল্লাহর ঘর আমরা এদের মূর্তিগুলো গুলো আল্লাহর ঘরে নিয়ে রাখবো ইব্রাহিম আল্লাহ মূর্তি পূজা করতে নিষেধ করেছেন কিন্তু মূর্তি নবী অলিদের মূর্তি রাখতে তোমাকে প্রতিমাগুলো স্মৃতিচিহ্ন গুলো ভাস্কর্য গুলো যদি আমরা কাবা ঘরে রাখি আল্লাহর ঘরে আল্লাহর নবী অলিরা থাকবে এবং আমরাও তাদের দেখে আল্লাহর এ উৎসাহ পাবো এভাবে তারা এনে রাখতে শুরু করলেন এর পরে তারা এই নবী অলিদের বরকতের আশায় তাদের কাছে মানত তাদের কাছে শুরু শুরু এর এর কথা দিয়ে শেষ হলো কোথায় এই জন্য যখনই আমরা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে এপাদত বানাতে থাকব সব যে খারাপ হবে এরকম না কিন্তু পরিণতি শেষ পর্যন্ত ওই জায়গা চলে যায় আর এজন্যই আমাদের ইসলামে এই দরজাটা কঠিন করে বন্ধ করা হয়েছে অন্যান্য ধর্মে আপনারা জানেন খ্রিস্টান ধর্ম তারা ইসা আলহ ইসলামকে প্রচন্ড কর্তা আল্লাহ নূরের তৈরি আমি বানিয়ে বলছি না দ্য নাইস ইন ক্রিড আপনি টানতে পাবেন মানে খ্রিস্ট ধর্মের যে মূল আকিদা লাইট অব লাইট নূর থেকে নূর সেম সাবস্টেন্স আল্লাহ জাতের থেকেই এসেছেন ভক্তির কোন অনুসরণের কোনো ইচ্ছা নেই খ্রিস্টান ইসামাশি কে ভক্তি করে কিন্তু কোন খ্রিস্টান কি এমন মনে করেন যে আমার নামাজটা ঈসানবীর মতো হতে হবে আমার দাড়িটা ঈসামসির মতো হইতে হবে আমার ঘুমানো খাওয়া চলাচল ইসামসির মতো হইতে হবে মনে করে নাকি মুক্তির জন্য নাজাতের জন্য ইসামসির অনুকরণ করার প্রয়োজন আছে এটা তার বিশ্বাস করে কিনা তারা জানে তার আমরা তিনি তো আল্লাহর জাতের অংশ আল্লাহর নূর লাইট অব লাইট আল্লাহর পুত্র আল্লাহ আমরা তো তার অনুসরণ করতে পারবো না তিনি তো অন্য কিছু আমরা তার ভক্তি করব আর অনুসরণ করার জন্য ধর্মীয় কাজকাম শেখার জন্য এর আর তাদের বিধি বিধান আমরা মানব আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মের বাইরা তারা শ্রীকৃষ্ণকে প্রচন্ড ভক্তি করেন কিন্তু শ্রীকৃষ্ণের মতো বাসি বাজাতে হবে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের মতো লীলা করতে হবে মুক্তি পাওয়ার জন্য এটা তারা কখনোই চিন্তা করেন না কারণ তারা জানেন তিনি মুক্তিদাতা তিনি অবতার তাকে আমরা করব কিন্তু তার মতো না তার মতো হবে কিনা আল্লাহ দরজাটা ভালো করে বন্ধ করেছেন আল্লাহ তোমরা যদি আল্লাহর করে থাকো তাহলে নবীকেও মহব্বত করো এটাই তো জান্নাত চাও আল্লাহর এরতেবা করো এরতেবা মানে কিন্তু আনুগত্য না আনুগত্য মানে কথা শোনা আর এরতেবা মানে তিনি যেভাবে যেটা যতটুক করেছেন অটুক করা এই আমাদের যেন আমরাও আগের জামানার উন্মতের মতো বেশি বুদ্ধিমান হয়ে যুক্তি টুক্তি দিয়ে দরজা খুলে না ফেলি এই একটা দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ কিছু ব্যাপার আমরা সবাই বুঝি আচ্ছা বলেন তো টুপি মাথায় দেওয়া না আমি বলব টুপি মাথায় দেওয়া সন্নত না যেখানে মাথায় টুপি দিয়ে যাচ্ছেন জিদ্দা জিদ্দা এয়ারপোর্টে জিদ্দা এয়ারপোর্ট মানে কিন্তু এরাম করা হয়ে গেছে হাজি সেব টুপি খোলেন আপনার দম লাগবে তো বলে আপনি কি বলেন আমি হজের আগে নিহে করেছি জীবনে নবী শূন্য ছাড়বো না দম লাগবে ঠিক আছে যত লাগে দেব তাহলে উনি জানেন তুমি মাথায় দেওয়া শুননদ কিন্তু আসলে কি টুপি মাথায় দিয়ে সুন নাকি এতে ব্যয় রাসুল শুননত অর্থাৎ রাসুল্লাহ যেখানে টুমি মাথায় দিয়েছেন সেখানে মাথায় দিয়া আর যেখানে খুলে রেখেছেন সেখানে খুলে রাখা শুননত অনেক সময় এ ব্যাপারে অচেতন হয়ে ভুলভ্রান্ত করে ফেলি এই আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি কোথায় কোথায় আমরা ভুল করি কয়েকটা ছোট ছোট উদাহরণ কয়েকটা জিনিস আছে একটা হলো সুন্নত একটা জায়জ আর একটা হলো না যেটা করেছেন সেইটা সুন্নত সকল ক্ষেত্রে রসল সাল্লামের অনুসরণ অনুকরণের নাম সুন হাটেন নবীজির মত একটা খান খান্লামের মতো সুন সালাদাম কেয়াম তা আছে আর না যাইজ মানে রসুল্লাহাম যেটা করেননি এবং করতে নিষেধ করেছে সেটা কি আর বড় জায়গা আছে যে রস্লাম করেনি নিষেধ করেন এটা জায়জ এটা নাজনত না এটা কি আমরা প্রয়োজনে করতে পারবো দুনিয়ার প্রয়োজনে জাগতিক প্রয়োজনে কিন্তু এইটাতে কোনো স্বভাব হবে না কেমন রসোল্লাহ সাল আলি আসাল্লাম খেয়েছেন কোনোদিন জীবনে ভাত খাননি কখনোই খাননি ভাত তিনি রুটি খেয়েছেন জব গমের বিভিন্ন জিনিস খেয়েছেন ফল খেয়েছেন পনির খেয়েছেন ভাত খাননি আমরা কি খাই ভাত খাই এটা কি নাজেজ কিনা নাজেজ না এটা আমরা জীবন ধারণের প্রয়োজনে খাই আমরা জানি রসল্লা সালাহের মতো রুটি বা খেজুর খেয়ে থাকতে আমরা পারিনি আশা হয় কিন্তু আমাদের অভ্যাসে গুলোই না আমরা ভাত খাওয়াকে এবারত মনে করি না খাদ্য গ্রহণের এবাদত শূন্যত রসুল্লাহ সাল্লাম যেটা খেয়েছেন আমরা পারি না তাই খাই কেউ মনে করেনা যে আরবের লোকের খেজুর খায় আমি ভাত খেয়ে আমার সব বেশি আসে এরকম চিন্তা করে নাকি না এটা যাই আর না যাইজ কোনটা যেটা খেতে নবী নিষেধ করেছেন যেভাবে খেতে নিষেধ করেছেন না যায় আমরা বুঝি আর শূন্যত হলো রসুল্লাম যা খেয়েছেন যেভাবে খেয়েছেন যে কায়দায় বসেছেন পদ্ধতি এবং কর্মে রসল্লা অনুকরণ হলো শূন্য পথ আছে একটাই দরজা সুন্নত সুন্নতের বাইরে কোনো নেই। তবে কারণ প্রশস্ত সর্বযুগের সকল মানুষের জন্য যুগে যুগে মানুষ দুনিয়ার অনেক কিছু করবে যেমন আমরা হজে যাই রসুল্লাহ সাল্লাম কিসে গিয়েছেন আমরা কিসে যাই এটা কি না যায় নাকি না আমরা এই প্লেনে যাওয়া বা উঠে যাওয়া কিন্তু হজ না আমরাও জানি হজ শুরু হয় মক্কা মদিনা আরাফাতে হলে উপকরণ মাত্র এখন আমাদের উঠে যাওয়ার ব্যবস্থা নেই আবার উঠে গেল আমি প্লেনে গেলাম না বা অমুক প্লেনে গেল আমি উঠে গেলাম খুব ভালো হলো এটাও কেউ মনে করেনা এটা উপকরণ দুনিয়ার জাগতিক আসবাব এটার ক্ষেত্রে জায়জ ব্যবহার করা যাবে কিন্তু সবাবের জন্য একমাত্র পথ কি সন্নত সন্নত বাইরে কোন সবাব নেই আমরা কি ভুল করি জায়গ এবং সুন্নত জড়াই ফেলি আপনাদের দেশে কি মাথাল আছে মাথাল মাথার উপরে লাগে না কি বলে আপনাদের দেশে এখন একজন আমার কাছে এসে বললো যে হুজুর ভাইজান আমি মাথাল মাথায় দেব মাঠে কাজ করি রোদ লাগে এটা কি হবে আমি কি বলবো জায়জ বলবো না সেটা তো এটা নাজাইজের কোনো দলিল নেই রস ব্যবহার করেনি নিষেধ করেনি এই যে বড় বাউন্ডারির ভিতরে সে বলল সে এখন সব সময় মাথাল মাথায় দিয়ে বেড়ায় একজন তাকে বলল যে তুমি এখন চায়ের দোকানে আসো কি ঘরে আসো বাজারে আসো মাথায় বা হ্যাটটা খুলে তুমি একটা টুপিটা মাথায় দেওয়া না স্বাভাবিক একজন লোক খাওয়া দাওয়া করছে অথবা আমার কাছে আসছে যে হজুর ভাইজান আমি রিক্সা চালাই অথবা কর্ম করি দশটা এগারোটায় বাসায় যাই হয়ে হয়তো বউ কিছু মুড়ি ভেজে দেয় বা চিড়ে ভেজে দেয় আমি কি শুয়ে শুয়ে খেতে পারবো শুয়ে শুয়ে খাওয়া হবে আমি কি বলবো হবে। শুয়ে খেতে নিষেধ করেননি নিজেও শুয়ে খেয়েছেন এমন কোনো রেবায়ত নেই তার মানে এটা বিরাট বাউন্ডারির ভিতরে পড়ে গেল এখন একদিন দুপুরে এগারোটায় দশটায় সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে তার এক বন্ধু ঘরে ঢুকেছে আমরা কি আমাদের ভুলটা ধরতে পারছি কিনা জায়েজ একটা জিনিস আর সুনত সিন্ন জিনিস এবার আমরা আমাদের জানা বিষয়ে আসি আমরা জানি বা আসক্ত ফরজ নামাজের আগে আমরা কিছু সুন্নত নামাজ পড়ি ঠিক না দু রেখা চার রেখাত ইত্যাদি এই সুন্নত নামাজের যেমন পদ্ধতিগত আর অনেক সুন্নত আছে যেমন রসল্লা এই সুনত গুলো ঘরে বা কর্মস্থলে পড়তেন মসজিদে পড়া জায়েজ, কোনো দোষ নেই মসজিদে কখনো কখনো কোন আপত্তি নেই কেউ যদি রসুল সাল্লা হুবহু অনুকরণে যদি নিজের বাড়িতে নামাজটা পড়ে তাহলে চার রেখাত সুন্নতের সব প্লাস সুন্নত স্থানে পড়ার জন্য অতিরিক্ত সব পাবে একটা সুন্নত জানলেন এখন আমাদের সামনে অনেকে সুন্নত আপনি একজন বলবে কই আমাদের হুজুররা তো সময় মসজিদেই পড়ে কখনো তো এটা বলিনি এই লোকটা বললো রসুল্লাহামের শূন্য আমার নবীর সুনতের কথা দেখি আমি আমার আলেম হুজুরদের কাছে জিজ্ঞাসা করবো বিষয়টা সত্য কিনা রসৈলাম মাঝে মাঝে মসজিদে পড়তেন সবসময় মসজিদে পড়তেন কোন দলিল আছে কিনা আমি একটু খোঁজ নেব এটা খারাপ না একজন বললেই মেনে নিতে হবে এটা জরুরি না এটা তাহিক করা গবেষণা করা জানা এটা ইমানের একটা দাবি আর বলল যে আমি একটা নতুন সুননদ জানলাম আর যে বললো মোটামুটি তার ব্যাপারে আমার মিনান আছে ঠিক আছে আমি সুন্নতটা পালন করতে শুরু করবো এটাও একেবারে খারাপ কিছু না আরাকজন বলল যে এত কাল কেউ বললো না কোথায় সেসব আজকাল নতুন নতুন কথা মাথা শিখেছে মোহাম্মদ রসুল্লাহ তার নবীকে যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত তার একটা সুন্নত জানার পরে তার জানার বোঝার আসলে বিষয়টা কি জানার কোন আগ্রহই তার ভিতরে তার মানে একটা শূন্য জানার পরে না জিজ্ঞাসা করব না এই কান দিয়ে ঢুকাবো এই কান দিয়ে বের করে দেবো আর এতকাল মানুষকে আর কিছু বুঝিনি এটা কিন্তু আমাদের ইমানি চেতনার সাথে সাংঘর্ষিক কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি সমাজে দিন এসেছে অনেকটা শেখানো হয়েছে অনেকটা চলবে অনেক বিষয় ব্যক্তি সে কি বলল সে স্বীকার করলো যে রসুল্লাহাম ঘরে পড়তে। সে বুঝলো রসুল্লাহ সাল্লাম ঘরে পড়তেন হাতিস এর বাইরে পাইল না কিন্তু এরপরেও সে মসজিদে পড়াটাই উত্তম প্রমাণ করল কিভাবে আমার উস্তাদ হাদিস আল্লামা ডক্টর হুজুর আজীবন দেখছি মসজিদে পড়েছেন ওই তিনি তো ঘরে পড়ার কথা বলেন ঠিক আছে রসুলাম ঘরে পড়তেন তার বিভিন্ন কারণ ছিল তার ঘরটা মসজিদের পাশে ছিল এটা ছিল সেটা ছিল তিনি বিভিন্ন কারণে পড়েছেন কিন্তু আমাদের জন্য মসজিদে পড়াই উত্তম কারণ মসজিদে পড়লে এক রাখাতে পঁচিশ রাখা সব মসজিদে পড়লে অমুকটা মসজিদে পড়লে তমকটা তিনি বিভিন্ন আমার সুনতকে ছোট মনে করে সে আমার উন্মত না এইটা এই পর্যায় নাম হলো বেদান কথা বুঝতে পেরেছেন আমরা অনেক সময় এই পর্যায়ে চলে যাই আর সকল বিদাত দলিল ভিত্তিক দলিল ছাড়া কোন বিদাত হয় না তবে ভিত্তিক না আমল ভিত্তিক না রসুল্লামের আরেকটা শূন্য নামাজের দুই রেখাত শূন্যতে প্রথম রাখাতে সোরা ফেরুন এবং দ্বিতীয় রাকাতে সোরা এখলাফ কেউ যদি যে কোনো পড়ে নামাজ হয়ে যাবে সব পাবে সব পাবে কিন্তু এই চাইটে মেনে নিলাম তাকিক পারলাম এ দুটো হলো খুব ভালো করে গেলাম আরে কি সব কথা বলে এটাই মানের সাথে সাংঘর্ষিক আর এইবার আমি যুক্তিতে আসলাম সবচেয়ে ভালো নামাজ হলো যাতে সুরা খেরাত লম্বা পড়া হয় আমি হজরের শূন্যতের ফজরে রক্ত হওয়ার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট পরে ফজরের নামাজ আমি প্রথম রাখা ইয়াসিন্তোরাহমান্লামের আমলটাকে ছোট করে ব্যতিক্রমটাকে সে উত্তম মনে করার চেষ্টা করলো দাবি করলো মনে বিশ্বাস করলো এটা কি হবে হ্যাঁ নবীজি সুল্লাহ সুন্নত ছোট বানানো হবে এই চারটা পর্যায়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবার সুন্নত মানার ফজিলত আমরা কিছু ব্যতিক্রম হয়ে যায় অজান্তে ব্যতিক্রম হয় ছোট খাটো মানতে পারি না এটা এত বড় অপরাধ না কিন্তু নাই ঠিক থাকতে হবে যে সুন্নতের উত্তম কিছু হতে পারে না আল্লাহ রসুল বলছেন ভবিষ্যতে এমন সময় আসবে যে সময়ে সুন পালন করা কঠিন হয়ে যাবে সেই যুগে চেতনার সময়ে সবরের সময়ে যদি কোনো মুসলমান অবিকল সাহাবিদের মতো দিন একটা ধরে সাহাবিদের সুন্নতের উপরে থাকে তাহলে একজন মুসলমান পঞ্চাশ জন সাহাবীর সমান সব পাবে বলছেন আপনার সালাদ আপনার সিয়াম আপনার কেয়াম আপনার দরুদ আপনার ছবে বরাদ আপনার সবে কদর আপনার পরিবার আপনার প্রতিটি এবাদত যদি সাহাবিদের শূন্যতের মতো হয় তাহলে আমরা এই একটা ইবাদত করে পঞ্চাশ জন সাহাবীর মতো সহবর্জন করতে পারব কারণ তারা দেখেছেন তাদের সামনে কোনো সমস্যা ছিল না আমরা দেখিনি সমাজের নানান সমস্যা অনেক অসুবিধা তার আমরা এটা মানে বরাত মানে কি ভাগ্য আমি আর সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম ওইটাতে আর যাব না এই বরাতেরও সেই অবস্থা আরবিতে বার মানে হলো ভাগ্য না মুক্তি বিমুক্তি বিচ্ছিন্নতা দায় মুক্তি হওয়া বারা আত মানে আরবিতে কি দায়মুক্ত হওয়া দায় মুক্তি পাওয়া বিচ্ছিন্ন হওয়া মুক্ত হওয়া বিমুক্ত হওয়া আর বাংলায় বরাত মানে কি ভাগ্য তাই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী কিন্তু আরবিতে লাইলাতুল বরাত মানে মুক্তি রজনী এবং লাইলাতুল বরাত বা সবে বরাত কোনটাই সুন্নত শব্দ না শব্দটা আমি আপত্তি করছি না কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে রসুল্লাহ সাল্লাম নাম রেখেছেন সেই নামটা উত্তম আমরা যেটা রাখছি সেটা উত্তম যেমন আমাদের ইমামদের সময়ে ছিল সেটার নাম হলো লাইলাত মধ্য সাবানের রায় তা আমাদের সামনে দুটো নাম আছে একটা লাইলাতুল বারাত আর পরব এটা দ্বারা মুক্তি প্রমাণ হয় কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয় সালাম যে নামটা মুখ দিয়ে বলেছেন এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বললে যে এটা এটা হয় তো না। অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন আমরা সেটা কেন উল্টাবো এখানে প্রশ্ন হলো মর্যাদা তাজিম ভক্তি এটার মানদণ্ড সর্বোত্তম মানদণ্ড সাহাবিদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব এটা কিন্তু সুনতকে ছোট করা হলো ওই যেটা আগেই বলেছি চতুর্থ পর্যায়ে এখন এই রাতের ফজিলত সহীহ হাদিসে আড়জন নয়জন সাহাবী থেকে বর্ণিত বিভিন্ন সনদে বর্ণিত সহীহ হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফি লাইলাত النصف মিন شعبান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিয়ি খালকিহি ইল্লা লিল মুশরিক আল্লাহলা মধ্য সাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে শির্ক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তালা এই রাত্রিতে মাফ করে দেন এই হাদিসটা সনদগত ভাবে সহি বিভিন্ন হাদিসা পর্যালোচনা করে এটাকে বলেছেন। কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে গল্প থাকে তার অন্তরে সিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে আর যদি এই রাত্রিতে এবাদত বন্দে কেউ করি কিন্তু হৃদয়ে শির্ক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাব না এখানে জটিলতা হল বাংলাদেশের মানুষ খুব ভালো আল্লা দিন পালনও অগ্রগামী কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শির বর্জন করা কঠিন খুবই কঠিন আর হিংসা বিদ্বেষ বর্জন করা অসম্ভব অন্যান্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব আমার একটা বই আছে সবে বরাতের উপরে কোরআনার আলোকে শবে ও আমল বইটা আপনারা চাইলে পড়তে পারেন সবে বরাত বিষয়ে আগেই বলি যে শব্দ এই রাতের বিষয়ে তেমন কোন সহিদ নেই তবে এই রাতের দোয়া কবুল হয় এই হাদিসগুলো সামগ্রিক বিচারে জয়ী ফল পালনযোগ্য কিন্তু আমরা কয়েকটা ভুল করি এখানে এক নম্বর হলো আমরা সবে বড়াতে নামাজ পড়লাম সারা বছর নামাজ পড়লাম না এটাতে লাভ হবে কিনা যদি মনে করে আল্লাহ দুনিয়ার মানুষদের মতো আসলে আমি মনে করেন আপনাদের একজন এমপি ইলেকশনে পাশ করেছে আপনি তার বিরুদ্ধে ছিলেন এখন পাশ করে গেছে কিছু কাজ দরকার যে খুব প্রশংসা করলেন যে ভাই অথবা মামা বা স্যার আমি আমার পরিবার সবাই আপনার জন্য সময়। ঠিক আছে বক্তব্য আসা যাওয়া করবো তোমার যেটা যখন লাগে পড়বা আল্লাহ তালা কি এরকম নাকি গত বছর পুরো নামাজ পড়িনি আল্লাহ কথা শুনিনি কিছুই করেনি এবং আগামী বছরও ওই রকমই আছে। আগামী বছরের ভাগ্যটা আমার সুন্দর করে দাও এটা হবে নাকি আসলে বরাতে ভাগ্য লেখা হয় এই জিনিসটাই কোন সই আদিস নেই দুই নম্বর কথা ভাগ্য ভালো করার জন্য আল্লাহ অনেক আমল দিয়েছেন আসছে বিভিন্ন হাদিসে পিতা মাতার খেদমত আত্মীয় স্বজনের সুসম্পর্কে রাখা মানুষের উপকার করা কাছে দোয়া করা এগুলোতে মানুষের ভাগ্য ভালো হয় নম্বর নামাজ জামাতে পড়া নামাজের সময় আল্লাহ তালার এর করা এগুলোতে আল্লাহ অভাব দূর করেন রিজি কে বরকত হয় বিভিন্ন রকম হাদিস আসছে সবচেয়ে বড় কথা হলো নামাজ আপনার ফরো যে বাদু মানে আপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস আপনি যদি নামাজ অবহেলা করেন আর সবে নামাজ পড়েন ঠকালেন কাকে নিজেকে হ্যাঁ এটা আমাদের বুঝতে আমি লম্বা বলতে পারবো না কারণ পাশক্ত সালাদ আমরা সে বোঝা মনে করি কেউ বললে বলেন না আরে নামাজ পড়লে কেউ ঠিক আছে এরকম না আমরা মনে করি নামাজ হুজুররা বলছে হুজুরদের মধ্যে সুবিধা আছে আচ্ছা নামাজের ভিতরে হাজুদের কোনো সুবিধা আছে নাকি নামাজ আমার সবচেয়ে বেশি সুবিধা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকবেন আমার কথা শুনবেন আমার সব আবদার কাছে পেশ করব এর চেয়ে মজার জিনিস তো আর হতে পারে না পাঁচ তো নামাজ নামাজের শেষদায় দোয়া করা নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করা এই সময়ের দোয়া আল্লাহ কবুল করবেন সব বিপদ কাটিয়ে দেবেন হাদিস এদের নামাজ আমার নিয়মিত নামাজটা আমার মূল এরপরে অতিরিক্ত করতে পারলে এখন একজন বললো পেস্তা বাদামে অনেক হয় হয় আমি সব শুনে পেস্তা বাদাম এনে একবারে খেয়ে নিলাম বারো মাস আর ভাত খাবো না এটা কি হবে এটা ভুল বুঝা তো এই জন্য ভাইরা এদিকে খেয়াল রাখতে দুই নম্বর সবে বরাতের যাই কিছু করি এগুলো নফুল ঠিক না নফল এবাদতের ভিতরে কিছু এবাদত আমরা গুরুত্ব দিই না যেমন আমাদের দেশে মেয়েরা বেশি আবাদত করেন সওয়ালের রোজা সবে তারাই বেশি করেন কারণ তারা আল্লাহর সন্তুষ্টি চান কিন্তু দুটো বিষয়ে তারা ব্যাপক অবহেলা করেন একটা পর্দা পর্দা ফরজ না নফল আর শবে বরাতের নফল বাদ দিয়ে ফরস করলে আল্লাহকে খুশি করা যায় দ্বিতীয় হলো আসলে লম্বা করা যাবে না দ্বিতীয় হলো আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি পারিবারিক জীবন স্বামীর সাথে ভালো আচরণ স্বামীর সাথে হাসি মস করা স্বামীর কোনো ভালো কিছুতে কৃতজ্ঞতা প্রকাশ করা স্বামীর সাথে বরাত পালনের চেয়ে অনেক বেশি বড় এ বাদ কিন্তু একটা মেয়ে সবে বরাত পালন করেন স্বামীর সাথে ঝগড়া করেন আছে না নেই হল না তো আপনি স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন সংসার করবেন করবেন এগুলো এবং বিভিন্ন হাদিসে এটাকে বড় বলা হয়েছে আমরা পুরুষেরা আমরা সবে বরাত করি অন্যান্য নকল এবাদত করি তাজবিদাহ করি কিন্তু স্ত্রীর সাথে খারাপ আচরণ করি এরকম মুসলমান চট্টগ্রামে নেই স্ত্রীর করে সময় না স্ত্রীর আচরণ করা যাওয়া না আপনার আতে ঘা দিলে সবর করা এটা হলো ভালো আচরণ এমন আচরণ করেছে যে রাগ মাথায় যেবেছে কিন্তু রাগ কন্ট্রোল করেছেন সুন্দর কথা বলেছেন এটার নাম হলো ভালো আচরণ এটা অন্যান্য থেকে আল্লাহর কাছে এবং দুনিয়ার তাহলে এটা আর একটা অবহেলা সেটা হলো পারিবারিক এবাদত পারিবারিক ভালো করে বোঝেন আপনারা এটাকে এবাদত মনে করেন না দুনিয়ার কাজ কিন্তু দুনিয়ার কাজটাই যে বড় এবাদত না বুঝতে পারি না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন স্ত্রীর কাজে স্বামীর সহযোগিতা স্বামীর সাথে স্ত্রীর ভালো আচরণ স্ত্রীর সাথে স্বামীর ভালো আচরণ এটা কখনো আর অন্যান্য অন্যান্য সময় কিন্তু হিসেবে মতো গুরুত্বপূর্ণ বরং সবাব বরকতের দিক থেকে বেশি এটা আমরা অবহেলা করি তৃতীয়ত সবে বরাতের হাদিসগুলো যে যেভাবেই থাক সহি জৈব জাল বাতিল সব জায়গায় দেখবেন কিছু কিছু কথা আছে যেগুলো করলে বরাতের ফজিলত পাওয়া যাবে না আমরা সবগুলোই করি আবার চতুর্থ হলো শাহবানের মূল যে ফজিলত সহি সেটা পেতে গেলে কি লাগবে একটা হল শিরিক মুক্ত হতে হবে আরেকটা হলো হিংসামুক্ত হতে হবে সিরিখ মুক্ত হওয়া আমাদের জন্য খুব কঠিন কেন কঠিন আমরা সকালে যেহেতু আলোচনা করেছি এখন আর করব না আমাদের ভিতরে আল্লাহ একটা শুনবে না এই চিন্তাই আল্লাহর কাছে কথা বলার জন্য আমরা মধ্যস্থ খুঁজি শেখার জন্য মধ্যস্থ লাগে যেখানে মধ্যস্থ লাগে সেটা লাগে যেমন মা সাথে এগুলো শেখার জন্য উস্তাদ লাগে না কিন্তু মায়ের কাছে দুধ চাইতে মাফ চাইতে আদর চাইতে মধ্যস্থ লাগে নাকি এই আল্লাহর দিন বোঝার জন্য কিভাবে অনুভূতি ঝেড়ে ফেলে দিতে হবে যে আমি গোনাগে আল্লাহ বোধহমার কথা শুনবে না আল্লাহর চেয়ে আপনও কেউ নেই আল্লাহর চেয়ে আমার প্রতি মায়াও কারণ নেই আল্লাহর আমার অবস্থা ভালো জানে আর কেউ নেই কাজেই আমি সরাসরি আল্লাহকে ডাকবো আল্লাহকে নেব এই চিন্তাটা আমাদের আসতে চায় না মনের ভিতরে একটা ভয় ভাব যা আল্লাহ কি আমার কথা নেবে এত ঘুনা করেছি এটা থেকে আমাদের বিভিন্ন ভাবে সিঁড়িকে ঢুকে যায় এজন্য আমাদের দেশের মানুষদের শিরিক বর্জন করা খুব কঠিন কাজ আর হিংসা বর্জন করা আমাদের জন্য অসম্ভব কারণ আমরা হিংসাকে এখন দিন বানাই ফেলেছি ধর্ম বানাই ফেলেছি আমরা বলি যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে আল্লাহর জন্য হিংসা করতে হবে ঘিনা করতে হবে আছে না তার মানে আল্লাহর জন্য আমার দলের মানুষদের ভালোবাসতে হবে আল্লাহর জন্য বাকি মুসলমানদের এটা নাকি কথা আল্লাহ রস এই বলছিলেন আল্লাহর জন্য সকল উমেন কে ভালোবাসতে হবে আল্লাহর জন্য কাফেরদেরকে গিনা করতে হবে কথা বোঝেন আমরা কাফেরদের গিনা করার হাদিস আয়াতগুলোকে মুসমেনদের উপর লাগাই দিচ্ছি আপনি যখন মুমেনকে ঘৃণা করেন হিংসা করেন বিদ্বেষ করেন তার মানে তার নামাজ তার ইমান ইমান না একজন মোমেন অনেক গুণা করে বেদাত করে মনে করেন হারাম করে মনে করেন এক লক্ষ গুণা তার আছে কিন্তু ইমান তার ইমানের শর্ত পূরণ করে সিঁড়ি কুকুর সরাসরি নেই মুমেন বুলে দাবি করে আপনিও বুঝতেছেন ইমান সে কালেমা পরে টুকটাক কিছু করে এই যে ইমান এক যদি রাখা হয় আর বেদার থেকে শুরু করে বিভিন্ন পাপ আর এক হয় ওজন কোনটা ভারী হবে কিন্তু আপনি সেই ওজনে মাপেন না একজন নামাজও পড়ে রোজাও রাখে দারু হয়তো রেখেছে কিন্তু একটা ছোট্ট বিষয় আপনার মতভেদ করে আপনি তাকে কাফেরও বেশি ঘৃণা করেন কাফের এসে মিশতে পারেন কিন্তু ওই মোমেনের সাথে আপনি মিশতে পারেন না আছে না নেই তাহলে এই যে আমাদের হালত হয়ে গিয়েছে মুমেনের প্রতি মুসলমানের প্রতি বিদ্বেষ ভাব এটা দূর করা আমাদের জন্য অসম্ভব এবং মজা হল এটা দিনদারদের ভিতরে বেশি যারা তাদের ভিতরে তুলে তার চিকিৎসায় পাঠাইছিল আপনার কি মনে আছে হ্যাঁ মনে করেন এখন আমাদের দেশে আমরা মুসলমানদের অনেক দল আছে কোন এক দলের একজন ভালো বড় প্রসিদ্ধ আলেম আলেপিদের কমিদের অসুস্থ হয়ে ভাই এর থেকে কি আমরা বাঁচতে পারবো আমার তো মনে হয় না কাতিল এই এইজন্য আমার অনুরোধ হলো ভাইরা আমরা ভালোবাসার মানদন্ড বানাই কোরআন এবং রসুলকে একটা মানুষ কোরআন মানে ইসলামের কথা বলে রসুলের দিনটাকে মানার চেষ্টা করে আমি যদি বলি যে আল্লাহ অমোক লোক তোমার নবীর পারে আকিদা খারাপ করেছে বেদাত করেছে এটা করেছে সেটা করেছে নবীর দুশ্মন আল্লাহ তার ধ্বংস করে দাও আল্লাহ তার সত্যি এইটা ভালো না যে আল্লাহ আমাকেও হেদায়াত করো তাকেও হেদায়াত করো আমার এ বাদত কবল করো তার এ বাদত কবল আমারটা কবল মাফ করো তার মাফ করো আল্লাহ তোমার নবীর সব উম্মত যারা মহাব্বত নিয়ে তোমার নবীর উপরমাণ এনেছে সবাইকে আল্লাহ তুমি হেদায়ত করে জান্নাত করে দাও কোনটা ভালো বলে এরকম যদি প্র্যাকটিস করতে পারেন বিশেষ করে যে সকল আলেম মানুষের প্রতি দিনের ভিতরে শত্রুতা দূর করে দেবেন শত্রুতা মানে তার মত গ্রহণ করা না আপনি যেটা মনে করেন থাকবেন। কিন্তু আলেম দায়ী মানুষদের সবাইকে ভালোবাসবেন ভুলভ্রান্তির জন্য পাল্লে তাকে বলবেন ন্যায়লে তার হেদেদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কথা কে বুঝতে পারছেন এভাবে প্র্যাকটিস করলে হয়তোবা আমাদের অন্তরের এই বিদ্বেষগুলো যেতে পারে আপনার দাড়িটা সই হাদিস মতো না এটা আমি কনফার্ম কিন্তু আমার দাড়িটা আল্লাহ কবুল করেছে নাকি এটা পেশাদার দাড়ি ইমামতের জন্য রাখছি নাকি আল্লাহ কোনো কারণে আমার দাড়িটা কবুল করিনি এটাকে আমি জানি আমার সে ভালো আমল করে দাঁড়িয়ে রেখে মরবে না এটাকে আমি জানি জান্নাতে কেয়ামতের দিন ওই লোকটা আমার আগে জান্নাতে যাবে না পড়ে যাবে আমি কি জানি তাহলে কিসের অহংকার কিসের হিংসা ভাইরা আমি বরং বলবো আল্লাহ তুমি আমাকে শহীদ সুন্নত পালন করা তো তোমার কবুল করো আমার অমুক ভাই তমুক ধরে বিভিন্ন আল্লাহ তোমার হয়েছে আমল আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার নবীর উম্মত কে কেয়ামতের দিন তুমি জাহান নামে দিয়ে তোমার নবীকে বে ইজত করোনা সবাইকে জান্নাতের মতো আমল করে জান্নাতে জান্নার ব্যবস্থা করে দাও এটা বলা যেত না আল্লাহ দোয়া কবুল করুক না করুক আমার কি হতো আমার লাভ হতো আমি নবীর জন্য ভালোবাসছি আমার অন্তরে প্রশস্ততা আসত নবীর মহবত অন্তরে আসত আমি সব পেতাম আমার অন্তর থেকে বিদ্বেষ চলে যাব একজন লোক আমার মামলা করেছে জমি কেড়ে নিয়েছে শত্রুতা করেছে আমার নামে গীবত করেছে আমি শুনেছি আমার ক্ষতি করার চেষ্টা করেছে শত্রুতা আসে দেখলে কষ্ট হয় এটা হবে এক্ষেত্রে বিদ্বেষ দূর করা খুবই দরকার আল্লাহ আমাদের গোল হতে মানে মামলা করতে আপনার বৈধতা আছে মকদ্দমা করবেন সালিশ করবেন তার কাজটা যে অন্যায় সবার কাছে বলতে পারবেন তার দলিল মিথ্যা বলতে পারবেন কিন্তু আপনার হকের বাইরে তার বিরুদ্ধে গিবোধ করা তার অমঙ্গল কামনা করা তার ক্ষতি কামনা করা এগুলো সব হার এগুলো করবেন না এগুলো করলে বরং আল্লাহ পক্ষ থেকে আপনার থাকবে সাহায্যটা কি হবে আল্লাহ তোমার বান্দা তুমি শত ভালো করো আমার কোন আফসোস নেই আমার হকটা আমাকে দিতে হবে কাজেই আপনি অকারণ বিদ্বেষ থেকে হৃদয়কে মুক্ত করবে। মনে করেন উদাহরণ একটা প্যাকেটে চটের বস্তায় শুকনো কিছু গোবর বা গু কেজি বা কেজি। আপনি জমা করেছেন। দুর্গন্ধ, আপনি প্রতিদিন রাস্তায় বেরোনোর সময় মাথার উপরে ওই বস্তাটা নিয়ে বেরোন দিন ওটা নিয়ে ঘুরে বেড়ান রাত্রে বাসায় এসে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়েন এই যে ময়লার দুর্গন্ধটা সবার চেয়ে বেশি ভোগ করে কি। আমি না হিংসা বিদ্বেষ শত্রুতা মানুষের অমঙ্গল কামনা কারোর প্রতি প্রচন্ড বিরক্তি ভাব এগুলো দুর্গন্ধ আপনি প্রতিদিন হৃদয়ে এই দুর্গন্ধ লালন করছেন একটা মানুষের প্রতি প্রচন্ড বিরক্ত তার কথা মনে হলেই অন্তর সংকুচিত হয় তার খারাপ শুনলে মনটা ভালো লাগে ভালো শুনলে মনটা খারাপ হয়ে যায় ধর্মীয় কারণে অসবা জাগতিক কারণে আপনার অন্তরের ভিতরে মহা দুর্গন্ধ মহাদুর্গকে ভালোবাসতে না পারলে ভালো বসে না আল্লাহ তোমার বান্ধব তুমি যা পারো করো আমি ওর কিছু বুঝি না আমার হকামিচাই এটা যদি করতে পারেন অনেক লাভ হবে তার একটা হলো সবে ওরাতে সাধারণ ক্ষমা পাওয়া যাবে দুই নম্বর প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে যায়। আল্লাহ সাধারণ মানুষদের সবাইকে সাধারণ ক্ষমা দেন শুধু যারা দুশ্মনী করে পরস্পরের কথা বন্ধ করে রাখে বিদ্বেষ ভাব প্রচন্ড রেখে দেখা হলে সালাম দিতে চায় না এদেরকে আল্লাহ মাফ করেন না আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য অন্তর বিদ্বেষ মুক্ত হওয়া জরুরি সর্বশেষ ভাইরা এই রাত্রিতে আমরা আমি আগেই বলেছি যে রাত্রের ফজিলত প্রমাণিত তবে রাত্রের আমল সহি না তবে বিভিন্ন জৈব হাদিস আছে তবে যুগের কিছু আমল আছে এই রাত্রিতে আমরা আমল করলে যদি কেউ করেন সেটা দুটো বা তিনটি একটা হলো দোয়া করা দোয়া কবুল হওয়ার বিষয়ে কিছু দুর্বল হাদিস আছে আরেকটা হলো মাইয়েরদের জন্য দোয়া করা বা জিয়ারত করা আরেকটা হলো কিছু সালাহ আদায় করা আরে সবকিছু হতে হবে এনফেরাদি একা করেছেন এই রাত্রিতে দলবদ্ধ হওয়া মসজিদে সবাই মিলে একত্রিত এবাদত করা এটা মাকরু এবং বেদাল কেউ হারামু বলেছেন কিন্তু মুশকিল হলো আমরা আগেই বলেছি এই জন্য কথা অনেক নিয়েছি আগে রসুল্লা সাল্লা সাল্লামের পদ্ধতিটাকে অনেক সময় গ্রহণ করতে কষ্ট হয় একা ঘরে বসে করবো আল্লাহ কি শোনব অন্য মানুষ চল্লিশ জন মানুষের ভিতরে একজন তো আল্লাহর মায়ের সাথে যখন কান্নাকাটা বলেন মা মাফ করে দাও চোখের পানি আসে লোকের সামনে থাকলে অনেক লোকের সামনে আসে না একা হলে বেশি আসে আল্লাহর সাথে প্রেম মহব্বত একা হলে বেশি হয় তাই আপনি বিচার করতে চাই না বিভিন্ন যুক্তি দিয়ে শূন্যতের বাইরে যাওয়ার চেষ্টা করেন না সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করতে হবে এটা আমাদের সবারই খেয়াল রাখা দরকার সর্বশেষ ভাইরা সবে বরাতের রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করেন কিছুটা ভালো লাগে রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কেউ দোয়া করলে কবুল করা হবে সহিদ মুসলিম অন্যান্য কেতাবের প্রতি দরজা দরজাগুলো খুলে দেওয়া হয় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিতে থাকেন তোমরা যে কেউ দোয়া করো আমি দোয়া কবুল করো যে কেউ চাও আমি তোমার চাওয়া দিয়ে দেব কথা বুঝতে পারেননি তাহলে আমরা যদি সবে বড়াতে আল্লাহর কাছে চাইলাম কিন্তু সারা বছরের চাওয়া সবে বড়াতে একবারে যায় না। তো নতুন নতুন আমাদের তৈরি হয় না। আমরা যদি এই অভ্যাসটা করি সহি আর ওয়ান থার্ড দশটা সাড়ে দশটাতে হয়ে যায় আমি ঘুমানোর আগে দশটা সাড়ে দশটা এগারোটা অজু করে দুই রেখা চার রেখা সালাত করে আল্লাহর কাছে একটু কান্নাকাটা করি আমার লাভ কি আমার সব কথা আল্লাহকে বললাম ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে দেবে মানুষেরা তোমরা অজু অবস্থায় থাকবে যদি কেউ অজু অবস্থায় ঘুমায়। তখন আল্লাহ তালা একটা ফেরস্তা পাঠিয়ে দেন ওই ফেরেসটা সারা রাত ওই মানুষটার কাছে আর ওই জন্য বাংলাদেশের আবহাওয়ায় পৌষ মাঘ মাস বাদ দিলে ঘুমানোর আগে অজু করা কি আরামদায়ক না কষ্টদায়ক আরামদায়ক আপনি অজু করলেন দুই রেখাত নামাজ পড়লেন আল্লাহর কাছে কিছু কাঁদলেন কিছু দরদ পড়লেন কিছু অবস্থায় আল্লাহ যার যার উপরে রাগ আছে হিংসা আছে আল্লাহ আমারও মাফ করো ওদেরও মাফ করো আল্লাহ যার অন্যায় করেছি তৌফিক দিও আল্লাহর কাছে ব্যথা বেদনে বলেন আল্লাহ এই কষ্ট সেই কষ্ট সব দিনে চোখে পানি আসবে না কিন্তু মাঝে মাঝে এসে যাবে করতে পারেন আপনার জীবনে প্রতিটি রাতই সবে বর্তে পরিণত হবে পাশাপাশি অনেক করবেন আবার যারা নিয়মিত তাহাজত পড় তাদের তো প্রতি রাতেই এবাদত করেই তান আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিনা